اللهم صل وسلم وبارك على سيدنا وإمامنا وخدوتنا محمد صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى واعتصموا بحب الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال سبحانه وتعالى أيضا أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علمكم অশেষ মেহরবানি আল্লাহ আমাদেরকে ঈশান নামাজের পরে দিনী মজলিশে উপস্থিত হওয়ার তহসিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলাহ আমাদেরকে সর্বশেষ নবী মোহাম্মদ বানিয়েছেন আর রসুল সাল্লু আলি সাল্লাম রুহ্মতের মাঝে শ্রেষ্ঠ মহম্মদ কারা ছিলেন বলেন সাহাবা ইক্রাম রবিহ আহম সাহাবা ইকরাম আনহুম সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যারা ছিল অগ্রগামী এবং পরবর্তীতে যারা আনসার ও মহাজিরদের অনুসরণ করেছে করেছে যারা পরবর্তীতে তা ছিল আল্লাহানা তাদের সম্পর্কে বলছেন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হন তার জন্য আর কিছু দরকার আছে তো আল্লাহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সম্পর্কে বলেছেন সম্পর্কে আল্লাহ তালা হুসনার ওয়াদা করেছেন হুসনা মানে অন্য আছে উল ইক আন হ্যাঁ যাদের ব্যাপারে আমি হোসনার ফয়সালা করেছি অর্থাৎ কল্যাণের যাদের ভালো ফলাফল যাদের জন্য আমি তারা তারা জাহান নাম থেকে দূরে থাকবে অর্থাৎ সব সাহাবি আল্লাহ রসুলের সব সাহাবি জাহান নাম থেকে কি দেখবেন দূরে থাকবেন কে ঘোষণা করেছেন আল্লাহ সাহাবিদের সম্পর্কেই আল্লাহ তারা বলছেন যে সমস্ত মুমিনদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তুম যখন তোমরা পরস্পর কি ছিল শত্রু ছিল ইমান আনার পরে একজন আরেকজনের শত্রু ছিল মক্কাই শত্রু ছিল মোদিনে একজন আরেকজনকে দেখতে পারত না তো আল্লাহ সুবাহারা বলেছেন যখন তোমরা পরস্পর শত্রু ছিল সেই মুহূর্তের কথা শোনান করো এরপর আল্লাহ কি করেছেন আল্লাহ তালা ইসলামের বিনিময়ে দিনের বিনিময় আল্লাহ তালা তোমাদের অন্তরকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল করে দিয়েছেন একজন আর একজনের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন আল্লাহ সুখানিয়ামতে তোমরা কি হয়ে গেছো প্রসর ভাই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হয়ে গেছে তো আল্লাহ সুফানহমতের একটি বিশেষ নিয়ামত যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন মুসলমান একজন আরেকজনের ভাই সাহাবে ইকরাম নবী আল্লাহ আনহুম একজন আরেকজনের কি ছিলেন ভাই ছিলেন নিজের আপন ভাইয়ের চেয়ে একজন সাহাবি অন্য মুমিন মুসলমানকে প্রাধান্য দিয়েছেন নিজের বাবার চেয়েও একজন মুমিন মুসলমানকে প্রাধান্য দিয়েছেন তারা নিজেদের মধ্যে সব সময় সম্প্রীতি অক্ক ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখেছেন আর এটাই ইসলামের শিক্ষা নিজেদের মধ্যে সামান্য মাসলামা সাহিলের মত ভিন্নতা সময় ছিল সাহাবেকের মাঝে মাসলামা মত ভিন্নতা ছিল তো সেই বুহারিতে ইতাবুল মাাজি যুদ্ধের অধ্যায় একটি ঘটনা রয়েছে গণি কোরাইজাতে যখন রসুল সাল্লাসলাম সেনাবাহিনী পাঠিয়েছিলেন তখন বলেছিলেন মানকানি আন সামিয়ান মুক্তি আন যারা তোমাদের মধ্যে हमारदेश मानो परिपूर्ण भावेम लियान इल्लाफी बनी तरा क्ये जान बनी पौचे आसर नाम करा आदेशकार आल्ला रसुलह रसुल तुम्हारे यल बनी कोई ना पौचे आसर नाम करा इतिम्य आसर रक्त प्रे शेष इतिमदे सबा पोछाते परि তখন এক দুই দল হয়ে গেছে সাহাবিদের মধ্যে এক দল বলছেন যে আমরা যেহেতু আল্লাহ তালা ইন্না ইতা না তাহলে মিনি না পিতা বা মৌকুতা আল্লাহ তালা মমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে বলছেন আবার এদিকে রসুল সাল্লাহ আদেশ দিয়েছেন যে বনি কোরাই যাই না পৌঁছে আসর পড়া যাবে না কি করবেন দুই দল হয়ে গেছে এক দল বলছেন যে আমরা প্রতি মধ্যে নামাজ পড়ে নিব আর দল বলছেন যে না আমরা আসরে বনি কোরাই যাই পৌঁছে আসর আদায় করবো एरक कर एक दल पथे पो, नाम पढ़ दल बनिक नाम परवर्ती नाम शुद्ध रसुलब्द जसुल्लम दल के कि जरा पथे नाम पड़े तौ कि नहींखने गए जरा नाम पड़े तौ कि बोलें ना कारण प्रत्येक दल কোরআন এবং রসুল সাল্লাহ নির্দেশ অনুযায়ী আমল করেছে যারা পথে নামাজ পড়েছে তারা কোরআনের উপর আমল করেছে যারা ওখানে পৌঁছে নামাজ পড়েছে তারা রসুলের আদেশের উপর আমল করেছে এক দল যারা পথে নামাজ পড়েছে তারা কি বলেছে যে যারা ওখানে গিয়ে নামাজ পড়েছে তাদের নামাজ নষ্ট হয়ে গেছে তারা নামাজ হয়নি একথা বলেছে রাসুল সাল্লাহ সালাম বলেছেন বলেননি আবার যারা ওখানে গিয়ে নামাজ পড়েছে তারা কি বলেছেন যে যারা পথে নামাজ পড়েছে তারা রাসুলের আদেশ অমান্য করেছে তাও বলেন নাই আর রসুল সাল্লাহ সালাম কাউকেও বলেন নাই যে সালাম কাউকেই কোন সমালোচনা করেন নাই কিছু বলেন নাই কোন দল আমরা এখান থেকে কি শিক্ষা পাই এখান থেকে শিক্ষা পাই যে সাহাব এর মাঝে মাসলামা সাহিলে ভিন্নতা ছিল মত মত পার্থক্য ছিল কিন্তু সাহাবা ইকরাম একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল ছিলেন ভ্যাতিত্ব বন্ধন আবদ্ধ ছিলেন প্রত্যেকেই বুঝতেন যে সে আমার ভাই সে আমার মুসলিম ভাই এই অনুভূতিটা প্রত্যেক সাহাবির মাঝেই ছিল এই আল্লাহ তালা সেই কথায় কোরআনে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যোন তোমরা প্রশ্ন শত্রু ছিল আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ সুবাহানাতিত্ব বন্ধন উনফত মহাব্বত তৈরি করে দিয়েছেন তো আমরা সাহাবিদের অনুসারী না ভাই আল্লাহ সুবাহান সাহাবিদের ওই গুণ আমাদের মাঝেও রাখবেন না অবশ্যই রাখবেন আমরা যদি সাহাবিদের অনুসরণ করে চলি আল্লাহ সুবাহানা আমাদের মাঝেও ওই গুণ সৃষ্টি করে দিবেন तो सहबीदे मे विभिन्न मसला मतपार्थक्य से ही मतपार्थक्य सहबीदे जुगो चले आसबीरा जमन एकजन और एक बोलें नाई तुम नाम तुम्हें बिल तुम खराब यमो कथा बोलें नाई परस्पर भातृतव बंधन आबद्ध ठीक एक ही भावे सहबी इक्राम जुग चले आसु रसूल सलाम একটা যুগ আসবে যখন অন্ধকারের মতো অন্ধকার রাত্রির মতো ফেত আসতে থাকবে এখন এমন একটা যুগ এসেছে যে আমাদের নিজেদের এই ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমরা একজন আরেকজন মুসলমানের বিরুদ্ধে বলতেছি তোমার নামাজ হয় না আরেকজনকে বলতেছি যে তুমি বাতিল বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছি এবং মুসলমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছি আজকের আলোচনায় ঠিক এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মাসলা जी मसला नहीं खूब कदा छोड़ा छुड़ी है मुसलमान मध्य जख मस्जिदे आ मुसलमान मध्य देखा दे जा कयट अवस्थार पार्थक्य आय अवस्था जमन धरें तकबीर तहारिमा हाथ कथा बाधे ये एक मत पार्थक्य आरपर सुरफाते पड़ की कि पड़े ना इमाम पिछले मुक्तारी अवस्था इमी मुनसारिदे तो सुरफातेह पड़ इमाम शेख सुराफातेहा पड़बें মুক্তা দি সুরা ফাঁয়া পড়বে কি পড়বে না এই একটা মাসলা নিয়ে মুসলমানদের মধ্যে কি আছে মত পার্থক্য আছে আর আরেকটা মাসলা হলো আমিন আসতে বলবে না ঝোরে বলবে আরেকটা মাসলা হলো রসে করবে কি করবে না এই চারটা মাসলা নিয়ে বিশাল ক্যান্জাম কিন্তু এই মত কারণে ইসলামে কোন যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে শোনা গেছে যে মুসলমানরা পরস্পর এই মত পার্থক্যের কারণে একজন একজনকে মুক্তি ভিন্ন করেছে আমাদের সমাজে কি এমন হয়েছে যে কেউ মুক্তি থেকে বের করে দিয়েছে কাউকে কাফের বলেছে এমন হয়েছে বলে নেই তো দেখা যাচ্ছে যে রসুল সাল্লাহ আলী ইসলামের যুগ থেকেই মতো পার্থক্য গুলো ছিল এখনো আছে কিন্তু আমাদের মধ্যে নতুন নতুন মানসিকতা তৈরি হচ্ছে যে আমরা এই সাধারণ সাধারণ বিষয়গুলো নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে উঠে পড়ে যেমন ধরেন এই চারটা মাত্রা বললাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রা যেটা সেটা হল মুক্তাজির জন্য ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া না পড়া এই মাসলাই সবচেয়ে বেশি ঝামেলা কারণ এটা এক দল বলছে যে এটা হল ফরজ এটা না পড়লে নামাজ হবে না আর আর দল বলছে যে ইমাম যখন জোরে জোরে কিরাত পড়ে বা আসতেই কিরাত পড়ে ইমামের পেছনে এটা পড়া যাবে না তো দেখেন দল বলতেছে যে এটা না পড়লে নামাজই হবে না একটা মজার ঘটনা বলি আমাদের দামিশকে এখন সিরিয়াতে যুদ্ধ চলছে সিরিয়ার একজন আলম ছিলেন আব্দুল গফতার হিংসি ওনার হোমসে ওনার বাড়ি ছিলেন কাছে এক লোক আসলো এসে বলতেছে যে হানাসিরা তো সব কাফের তুমি বললে কেন তো বলছে যে রাসুল সাল্লাহাম বলেছেন মানত রাক সালিদান যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের আর হানাসিরা যেহেতু নামাজের সুরা ফাতে পড়ে না ইমামের পিছনে ইচ্ছা করেই তো তারা সুরা ফাতে পড়ে না তো ইচ্ছা করে যেহেতু সুরা ফাতে পড়ে না তাদের নামাজ হয় না আর তাদের যেহেতু নামাজ হয় না তাহলে ইচ্ছে করে তারা নামাজ কেমন যেন পড়ল না এজন্য তারা কাছে এ ধরনের বহুত মানে আমাদের প্রোপাগা আমাদের সমাজে চলছে সেদিন অনলাইনে ইন্টারনেটে আমাকে একটা ছেলে বলতেছে যে আপনি যদি এই মাসলাটা মেনে নেন আমি যদি একটা দলিল দেখাতে পারি তাহলে কি আপনি হানাফি মাঝাব ছেড়ে ইসলামে প্রবেশ করবেন মেন্টালিটি বুঝতে পারতেছেন যে হানাফি মাঝাব ছেড়ে ইসলামের প্রবেশের কথা বলতেছে মত পার্থক্য কি নামাজে ইমামের পিছনে মুক্তাদি সুরা ফাতেহা পড়বে কি পড়বে না দেখেন আমি সময় যেহেতু সংক্ষেপে সংক্ষেপে দলিল গুলো বলবো এই মত পার্থক্যের আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে আমাদের যে চার ইমামের বক্তব্য কি সংক্ষেপে বলি ইমাম আবু হানিফ আহমাতুল্লাহ এই বক্তব্য হল যে মুক্তাদি সে কখনোই কিরাত পড়বে না সুরা ফাতেহা হোক বা অন্য কোন কিরাত হোক সে শুধু শুনবে এক দুই নম্বর হলো যে মুন্দ সে কি করবে সব সবসময় সুরা ফাতেহাও পড়বে অন্য কেরাতো পড়বে ইমাম শাহ সুরা ফাতেহাও পড়বে অন্য কেরাতো পড়বে এবার আসেন ইমাম মালেক ইমাম মালেক রহমাতুল্লায় বলতেছেন যে জেহরি নামাজ অর্থাৎ যে সমস্ত নামাজে ইমাম শেখ জোরে জোরে কিরাত পড়েন এই নামাজে মুক্তাদি কি পড়বে না সুরা ফাতেহা পড়বে না এটা কার মহ বলেন ইমাম মালেক ইমাম মালেক রখনাতুল্লায় বলতেছেন যে মুক্তাজি কি করবে না জোরে আওয়াজ বিশিষ্ট নামাজে মুক্তাজি কিরাত পড়বে না আর আত্মে আওয়াজ বিশিষ্ট নামাজে উনি বলছেন যে পড়া জরুরি না ওয়াজিব না তবে পড়তে পারে ইচ্ছা করলে এটা জাহেজ জিনিস কি বলছেন খেয়াল করেন ইমাম মালেক রহমাত বলতেছেন যে ইমাম সাহেব যদি জোরা কিরাত পড়ে তাহলে মুক্তাদি সরা ফাতেহা পড়বে না আত্মে কিরাতের অবস্থায় পড়া জাহেজ আছে পড়তে চাইলে পড়তে পারে না চাইলেও না পড়তে পারে ইচ্ছা এক দুই নম্বর তিন নম্বর হল ইমাম আহমেদ না হাম্বন উনি বলছেন যে ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়বে না इमाम पिछने मुक्त किराज पड़े ना कौन इमाम गेसे तीन जन इमाम कथा बोलते इमाम आबुहानी ज मुक्तिकि कि पड़े ना इमाम मालेक मुक्त किराज पढ़ना इमाम आहमदीब हम बक्तदी किरत पड़े ना चार नम्बर हल इमाम शाह इमाम शाहमतुल्ला रही जन इराके तक प्रथम जमाना जो मुक्त क्रात पढ़ना পরবর্তীতে লাস্টের জীবনের শেষ দুই বছর মিশরে আসেন তখন উনি মত গ্রহণ করেন যে মুক্তাদি কিরা পড়বে এই এক ইমাম শাফি তাহলে দেখা যাচ্ছে যে চার ইমামের সাড়ে তিনি মাম একদিকে তাই না সাড়ে তিনি মাম হল না ইমাম সাফি জীবনের বেশিরভাগ সময় ছিলেন যে কিরাত পড়বে না আবার ইমাম সাফি রহমতুল্লাহ তার কিতাবুল উম নামে একটা কিতাব আছে মৌলিক কিতাব সাফি মা ওই কিতাবে বলেছেন মুক্তাদি কি পড়বে না সুরাফাতেহা ইমামের পিছনে পড়বে না অনেকেই মতো পার্থক্য করেছেন যে কিতাবুল উনটা ইমাম শাফির রহমতুল্লাহ আলাহির আগের কিতাব না পরের কিতাব যদি ইমাম শাফির রহমতুল্লাহ আলাহির শেষ কিতাব হয় তাহলে ইমাম শাফির মতও মুক্তিকিরাত পড়বে না তাহলে চার আমার যাবেন চারও ইমামের বক্তব্য হল যে ইমামের পিছনে মুক্তাদিকিরাত পড়বে না স্পষ্ট হ্যাঁ এবার আসুন দলিলে চার ইমামের কথা বললাম আমাদের কিছু কিছু লোক আমাদের সমাজে যারা আহলে আহলেহাদিস বা বিভিন্ন নামে পরিচিত এরা বলছে যে ইমামের পিছনে সুরা লাগবে এটা ফরজ এটা রুকুন রুকুন মানে এটা ছেড়ে দিলে নামাজ হবে না একেবারে নামাজ বাতিল তার নামাজ হবে না ইমাম আস্তে কেরাত পড়ুক ইমাম জোড়াকেরাত পড়ুক প্রত্যেক রাখাতে কি করতে হবে সুরা ফাতেহা করতে হবে সুরা ফাতেহা না পড়লে নামাজ একেবারে হবেই না বুঝতেছেন এদিকে ইসলামের চোদ্দশো বছর হয়ে গেছে না চোদ্দশো চৌত্রিশ চলে চোদ্দশো বছরের অধিকাংশ মুসলিম এক তৃতীয়াংশ আরো বেশি মুসলিম ইমামের পিছনে সুরাফ আাতে পড়ে না তাইতো যেহেতু ইমাম শাহি ইমাম আহমেদিন ইমাম আবু হানিফা ইমাম আহমেদিন আহাম্বর ইমাম মালিক তিন ইমামের মাঝে সবাই কি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না এটাকে পড়া জরুরি মনে করে বিশেষ করে যখন ইমাম জোরে আওয়াজে পড়ে তখন তাহলে দেখা যাচ্ছে যে এক তৃতীয়াংশের বেশি চার ভাগের তিন ভাগ চলে গেছে এরা কেরাত পড়ে না তো এই আহলে আজিজদের কথা যদি আমরা মেনে নেই যে এটা না পড়লে নামাজ হবে না নামাজ বাতিল তাহলে দেখা যাচ্ছে চোদ্দশো বছরের মুসলমানদের তিন ভাগের চার ভাগের তিন ভাগের নামাজ হয় নাই কথা বুঝতে চাই চোদ্দশো বছরে আমাদের বাপদাদা যারা ছিলেন একদম সাহাবিদের যুগ থেকে চোদ্দশো বছরে চার ভাগের তিন ভাগ লোকের নামাজ হয় নাই তো যাদের নামাজ হয় না তাদের ইসলাম দিয়ে কি করবো আমরা বলেন আপনি এমন কিছু লোকের থেকে ইসলাম নিছেন যাদের নামাজই হয় না এই যে নতুন মতবাদ যেটা আসলো যে সুরফ ফতে না পড়লে একেবারে নামাজই নষ্ট হয়ে যাবে নামাজই বাতিল হবে এই কথা বললে কি হলো সাহাবে ইকরাম রাজি আল্লাহ তাল যুগ থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামের চার ভাগে তিন ভাগের নামাজকে বাতিল করা হলো আর এখনো যারা চলতেছে তাদের সবার নামাজকে কি বললাম আমি ফটো হাতিয়ে দিলাম যে বাতিল এটা কি বাস্তবে সম্ভব স্পষ্ট হাতিতে বলেছেন লা আলা। আমার ভরস্টতার উপর একত্রিত হবে না সব উন্মত মিলে এরকম কোন মাত্রা গ্রহণ করবে না যেটা ভুল সবাই একত্রিত হয়ে যাবে বুঝতে পারছেন দেখা যাচ্ছে যে মুসলিম উম্মার অধিকাংশ বলছে তারা ইমামের পৃথনে জোরে আওয়াজ বিশিষ্ট কেরাতে ইমামের পিসনে কেরাত পড়ে না তো তাদের এদের বক্তব্য অনুযায়ী তাদের নামাজ হয় না ও তো মারাত্মক ভয়ঙ্কর একটা কথা না আপনি আল্লাহ সুফানা সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন আর আরেকজন আপনাকে বলছে তোমার নামাজ হয় না শুধু তোমার নামাজই হয় না তা না তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কারোর নামাজই হয় না খুবই ভয়ঙ্কর কথা এবার আসেন দলিলে যারা বলে যে নামাজ হয় না एर कालिल खुबी स्पष्ट कथा बोल आलोचना विषय जे इमाम पिछने मुक्त किरत पढ़ पड़े ना मुक्त किरत पड़ा आलोचना इमाम तो एसे विषय स्पष्ट को सही दलिल नाई जो समस्त दलिल आब दुरबल खुबी ख्याल करें प्रथम कथा हल जो आलोच्य विषय हल इमाम पिछने मुक्त सुरफ आठ है पड़े की सही हदिश अ सही से मुक्तर कथा बला नहीं मुक्त पढ़ पड़े ना सेलोचना नहीं समस्त हादिस मुक्त पढ़ार कथा से बुझते कथा खुबी मूल नीति मना रखले हादिसे छड़ा नामा एरक कथा बला आस्त हादिस सही कथा नहीं আর যে সমস্ত হাদিসে মুক্তাদির কথা আছে সে সমস্ত হাদিস একটাও সহিনা কথাকে আমি বানাইছি এই মুল্লীতি না ইবনে তাইমিয়া রাহেমহল্লা নাম শুনেছেন ইবনে তাইমিয়া রাহেমহুল্লাহ তার মজমুল ফটুয়া বাইশ নম্বর খন্ডে তিনশো চল্লিশ পৃষ্ঠা এই মুল্লীতি বলেছেন উনি বলেছেন ইমাম যারা ইমামের পিছনে মুক্তাদির কিরাপ করতে নিষেধ করে তাদের হল কারা জম্মুর উসলাফিফ অধিকাংশ থেকে অধিকাংশ লোক হল কিরাত না পড়ার পক্ষে আর তাদের আর তাদের পক্ষে যারা নিষেধ করেন পক্ষে। তাদের পক্ষে দলিল আছে পবিত্র কুরাণের দলিল আছে আর ওয়সুলনাথুসাহা সহি হাদিফের দলিল আছে কার কথা খেয়াল করেন ইবনে কৈমিয়ার কথা আর উনি বলতেছেন মামুম। और जरा सुरा फाफिया के मुक्तर जो वजीब बोले फरज सम्पर्क उम तबे सब इमाम गुला दुरबल कार बक्तव्य इबने वक्त की मूल नीति पेलम ख्याल करें जहिदिसफिया पड़ार बेपारे वही समस्त सहिदि से मुक्त कथा नहीं आज समस्त हादिसे मुक्तर कथा आहिना एबार दलो स्पष्ट जरा सुरफ आमजना ते प्रथम दलिल सही बुखारी ख्याल करल्ला कि आदेश दिएपूर्ण भाव इे प्रवेश करो एम जी इस्लाम हादिस अर्धेकी और इसलम पालन करते हल আমি যদি বলি সুকারা সলা আমাদের কাছাকাছি যেও না কিন্তু পুরাণ অংশ বললাম না হাদিস যদি আমি মানি পুরো হাদিস মানতে হবে পুরানের আয়াত মানলে পুরোটা মানতে হবে আমি যদি অর্ধেক হাদিস বলে নিজেকে দাবি করে যে আমি হালে হাদি এটা মারাত্মক একটা দাবি কেন দেখেন এরা দলিন দিচ্ছে সহি থেকে লা যারা फाते हैं तुम्हें मैं फाते पढ़े ते नामा हादिसा कूरा हादीसा की हादीर आंशिक बोला हादीया पूरा हादी की कखोई जाराजेजे नाम ता कख पुरो हादीना चरण एक धोखाबाजी मारा धोखाबाजी ये जे हादिसर आंशिक बोले मानुषर नामज नष्टर कथा अथच रसुल्ला पूरा हादी तरा बन मुस्लिम शरीफे एक ही हादी একই দাবি থেকে উবা দেব সাজেল থেকে এই হাদিস আসছে যেমাল্লাহাতিল কিতাব কি আছে বলেন ওরা এই অংশটুকু বলে না কি বলছেন যে যারা সুরা ফাতেহা পড়ে না এবং ফাতেহার সাথে আরো কিছু পড়ে না ফাতেহার সাথে আরেকটি অংশ করতে হবে যারা এই দুটো অংশ পড়ে না তাদের নামাজ হবে না তো এরা যারা পড়ে যে নামাজ হবে না এরা আপনার হাদিসের অর্ধেক গোপন করে কি করে অর্ধেক বলে না আপনার সামনে যদি বলে তাহলে তো ওদের মাথলাই থাকবে না মুসলিম শরীফ থেকে তারা এই হাদিসটা বলতেছে না একইভাবে আবুদাউদ্ শরীফ এই হাদিসে আবুদাউদ্দ শরীফে উবাদ সহবেত্র জনদাহিদ যে আবুদৌ বলতেছেন হাদা তিনি বলেছেন যে আমাকে আমার উস্তাফ উচাইদাত সাহিদ এবং ইবনুস দুইজন বর্ণনা করেছেন কাট থেকে ইমাম জুহরি থেকে ইমাম জুহরি বর্ণনা করেছেন কাট থেকে মাহমুদ রবি থেকে মাহমুদনে রবি বর্ণনা করেছেন উবাদ সহমেদ থেকে আর উবাদ সহমেদ রসুল সালসম থেকে বর্ণনা করেছেন রসুল সাল হাসম বলেছেন লামাল্লাম কিতাব ফস আয়দান এখানেও এখানে আয়োজন আছে আবুদাউ শরীফে আপনি ইসলামিক ফাউন্ডেশনের আবুদৌ শরীফ দেখেন মুসলিম শরীফ দেখেন দুও জায়গায় এই হাদিসের শেষে ফসা শব্দ আছে অথচ তারা কখনোই এই ফাথ আয়োজন শব্দ বলে না মানে রাসুল সাল্লাহাম একসাথে দুইটা জিনিস বলছেন যে সুরাফাতে এবং সুরাফাতে অন্য একটা কিছু অন্য কিছু আয়াত কোরআনের আরো কিছু করতে হবে আমরা কি শুধু সুরা পড়ি সুরা ফাতেহার সাথে কোরআন শরীফের অন্তত পক্ষে তিনটে আয়াত পড়ি তাই না তো রসুল বলছেন যে নামাজ হবে না সুরাফ আতেহার সাথে আরো কিছু পড়াবে দিত এরা বলে যে শুধু সুরা ফাতে না পড়লে নামাজ হবে না তাহলে এখানে কি হলো প্রথম একটা ধোকাবাজি সাধারণ মানুষকে ঢুকা দিল যে হাদিসের অর্ধেক বললো আর অর্ধেক বললো না অথচ হাদিসের ওই অংশটুকু সহি মুসলিমে আছে আবুদৌ শরীফের হাদিসে সহি কোন কথা নেই হাদিসের ব্যাপারে সহি ব্যাপারে মুসলিম শরীফের হাদিস আবুদৌ শরীফের হাদিস অন্য কিতাবের হাদিসে আছে একইভাবে আবুদৌ শরীফে আবু সাহিদ হুদরি রাজি একদম সহিদিসের উপর কোন কালাম নেই কেউ কোনো কিছু বলতে পারবেন এটার উপর হাদিস আছে আমার কিতাব কি শুধু পাথেহা পড়তে বলেছেন না এরা বলবে যে শুধু পাথেহা পড়তে বলেছেন তাহলে আপনার সাথে প্রথম একটা ধোকাবাজি করবে যে হাদিসের অর্ধেক বলবে অর্ধেক বলবে না আপনি ফার্স্টে क्यों जी आपके तुम नाम तुम्हें हानाफिम हादेद फार्डे बदिस अर्धेक बलासर आलम आहले तो तर जरापूर्ण हादी बोलेपूर्ण हादिस अनुसरण करे हादी पूरा बोलें मुस्लिम शरीफ के पुरो हादी बबुद शरिफ के पुरो हादी बोलें पुरो हादी जानते चा क्लियर जे नसूल सल्लाम आदेश क्या সাথে পড়তে হবে সাথে সাথে আরো কিছু অংশ পড়তে হবে এরা বলে যে শুধু সাথে পড়লে নামাজ হবে না আমরা বলি যে সাথে পড়তে হবে সাথে আরো কিছু অংশ পড়তে হবে এরা কিন্তু জন্য সাথে যে এটাও বলে না বলে না যায় বলে কি বলে ইমামের পিছনে কেউ যদি সুরা সাথেয়ার পরে কোন আয়াত পড়তে চায় তাহলে কি বলে না যায় রাসুল সাল্লাহ আসলাম বললেন সুরা সাথে পড়তে হবে সাথে সাথে আরো কিছু অংশ করতে হবে এরা বললা যে অব্দে পড়তে রাসুল কিন্তু বলেছেন কোন নামাজ নেই কোন নামাজ নেই এর অর্থ কি নামাজ নষ্ট হয়ে যাবে বলেন নামাজ নষ্ট হয়ে যাবে এর অর্থ না কেন রসুল সাল্লাহসাল্লাম থেকে একই শব্দে লা সলায়তা নামাজ নেই এই শব্দে আরো হাদিস হবে হাজিজুলা সহি মুসলিম শরীফ আর হাদিস লা সলায়তা বিহাগুলি কারো যদি ক্ষুধা লাগে আর খাদ্য যদি সামনে উপস্থিত থাকে তাহলে সে অবস্থায় নামাজ পড়েন নামাজ হবে না নামাজ হবে না মানে কি নামাজ নষ্ট হয়ে যাবে বলেন একই শব্দ শব্দ একই ধরনে এখানেও লা সলায়তা মানে নামাজ হবে না ওইখানেও লা তো লাহাজিত আম খাদ্য উপস্থিত থাকলে নামাজ হবে না মানে কি একবার কেউ যদি ক্ষুদার্তবস্থা নামাজ পড়তে হবে সে নামাজ নষ্ট হয়ে যাবে তো এখানে যদি নামাজ নষ্ট না হয় তাহলে ওইখানে কেন নামাজ নষ্ট কথা বলেন বুঝতে পারছেন একইভাবে ইদনেমাজা শরীফ আর হাদিফ আলমানি সাহেব ওনাদের ইমাম আলবানি সাহেব সই বলেছেন হাদিফটিকে মানসামিদা যে আদান শুনলো মসজিদে আসলো না বা সালাম এর উত্তর দিল না আসলো না फला सलाह तलाू त नाम तो आनी जर नामे नामजना नामजना खाद्य उपस्थित चाहले नाम मुस्लिम शरीफ तो आनी एक जगह अर्धेक हादिस पुरो मुस्लिम विश्व समस्त मुसलमान देनी बेनि बना हादीर अर्धेक औरटार अर्थ और निजे करते রাসুল সাল্লাহ হাদিসে অর্থ করেছে মানে নামাজ পরিপূর্ণ হবে না ওইখানে যে আদাম শুনে মসজিদে এসে নামাজ করলো না তার নামাজ হবে না মানে নামাজ পরিপূর্ণ হবে না আপনি নিজের থেকে অর্থ করলেন যে তার নামাজ নষ্ট হয়ে যাবে বোঝেন নাই তাহলে প্রথম জালিয়াতি কি করলো হাদিসের অর্ধেক বলল দ্বিতীয় নম্বর কি করলো যে অর্থ নিজের থেকে করলো অথচ অন্যান্য হাদিস থেকে এর অর্থ বুঝা যায় দুইটা বিষয় বুঝতে পারছেন তিন নম্বর বিষয় লাফলায় লিমান লাম করা লিমান নামাজ হবে না কার নামাজ হবে না যদি তোরা সাথে না পড়ে তাহলে নামাজ হবে না কার ইমাম সাহেবের নামাজ হবে না না একা একই যে নামাজ পড়তেছে তার নামাজ হবে না নাকি যে ইমামের পিছনে নামাজ পড়তেছে তার নামাজ হবে না কার উদ্দেশ্য এটা এখানে ইমাম আহমেদুল রহম্লা বলতেছেন যে এই হাদিস যে নামাজ পড়লো সুরা সাথেহা পড়লো না তার নামাজ হবে না এই দ্বারা উদ্দেশ্য হল যে একা একই নামাজ পড়ে কে বলছেন কথা ইমাম আখমাদিব না হাম্বল ইমাম আখমাদিব নাহাম বলেন এই কথা কোথায় পাবেন তিরমিজি শরীফে পাবেন প্রথম কন্ডা একাত্তর পৃষ্ঠা যে ইরা কানা ওয়াস কেউ যদি একা একই নামাজ ছড়ে তার জন্য এই হুকুম যে সে সুরা সাথেহা না পড়লে নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না এই কথা উদ্দেশ্য হাদিস থেকে না কথা শুধু কি আহমেদ বলেছেন না এই কথা একই কথা আবু আবুদৌ শরীফ আপনি খুলবেন এই হাদিসেদান এরপরে এই হাদিসের বর্ণনাকারী বিখ্যাত হাদিসের ইমাম সুফিয়া কথা আছে আপনি আবুদ শরীফ ইসলামিক ফাউন্ডেশনের আবুদৌ শরীফ নিমেন প্রথম খন্ড সম্ভবত চারশো চৌচল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠে আলোচনাগুলো আছে হাদিস গুলো পরপর আছে এখানে আছে সুফিয়াদুয়াইনা বলেছেন লিমেন ইসলি ওয়াসদাহু এই হাদিসের সাথেই দেওয়ার আপনি খুঁজলে নামাজ হবে না সুরা ব্যতীত এটা কার জন্য যে একা একই নামাজ পড়তেছে কার জন্য একা একই নামাজ পড়তেছে তাহলে ইমাম আহমদিনে হাম্বলের কথা পাইছেন কার কথা পাইছেন এই হাদিসের বর্ণনাকারী সুফাইন ওয়াইনের কথা পাইছেন এবার আসেন সাহাবির কথা কার কথা সাহাবির কথা সাহাবি জাবরিব আব্দুল্লাহ রাজি আল্লাহ জাবেরিবনে আব্দুল্লাহ জাবিরিবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ চালানোর কথা তিরমিজিতে রয়েছে পড়ল না তার নামাজ হল না তবে যদি মুক্তারি হয় ইমামের পিছনে যদি হয় তাহলে নামাজ হবে কে বলছেন একথা জাবরিবনে আব্দুল্লাহ আর আমাদের বলছেন যে লাতে লিমাল্লাম মানে হল ইমাম মুক্তি সবাই সুরা পা না পড়লে নামাজি হবে না ইমামের জন্য করতে হবে মুক্তাজির জন্য করতে হবে আপনি কয়জনের বিরোধিতা করলেন আপনি আহলে হাদিস বিরোধিতা করলেন কার কার ইমাম আহমেদ ইবনে হাম বলে এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ওয়াইনার তাহাবি জাবের ইবনে আব্দুল্লাহ রবি তহমান কয়জনের তিনজনের এবার আছেন এরা কুরানেরও বিরোধিতা করতেছে কিভাবে দেখেন আছে আল্লাহ তালা বলছেন যে আর যারা জমিনে আছে তাদের জন্য জমিনে আছে তাদের জন্য উদ্দেশ্য কি জমিনে সবার জন্য কাফের মুশ্রিক সবার জন্য তাদের জন্য মুমিনদের জন্য কাদের জন্য মুমিনদের জন্য তাহলে লিমান সবার জন্য উদ্দেশ্য না মুক্তি ইমাম সবাই উদ্দেশ্য না আপনার বুঝতে পারতেছেন না কথা বুঝতে শুধু উদ্দেশ্য কার মুমিনদের সাহাবিরা যেমন বলছেন যে যারা জমিনে আছে তাদের করা যারা কি কাফের মুশ্রিক সবাই উদ্দেশ্য না শুধু মুমিনদের উদ্দেশ্য কারণ অন্য এতে আছে যে না লিল্লাদি না আ মানুষ ফেরেস্তারাফার করে কাদের জন্য মুমিনদের জন্য তাহলে আপনি যদি বলেন যে লিমান মানে যে সুরা পড়ল না যে পড়ল না মানে হলো ইমাম মুক্তি যেই হোক তার নামাজ হবে না আল্লাহ তারা বলতেছেন যে যারা জমিনে আছে তাদের জন্য ফ্রেস্তারা ইস্তেকফার করে জমিনে আছে শুধু সবাই জন্য ইস্তেকফার করে এটা উদ্দেশ্য না বরং যারা মুমিন তাদের জন্য একই একইভাবে পবিত্র কোরআন রসুলসলাম হাদিসে বলেছেন আল্লাহ তালা একদম যখন কি আমাদের দিন ফয়সালা হয়ে যাবে সেদিন বলবেন যে আখরিজ মান জাকারা আমি ওয়াহিদান জাহান নাম থেকে ওই ব্যক্তিকে ওই সমস্ত ব্যক্তিকে বের করো যারা আমাকে একবার স্মরণ করেছে যারা আমাকে একবার স্মরণ করেছে তাদেরকে বের করো তো এখানে কাফের মুশ্রিফকে আল্লাহ তালাকে স্মরণ করে না একবার হলেও তো করে তো তাহলে তাদেরকে বের করতে বলছে না উদ্দেশ্য কারা শুধু মুমিনদেরকে মুমিনরা যারা গুণা করছে কিন্তু আল্লাহ তালাকে স্মরণ করছে তাদের উদ্দেশ্য তাদেরকে জাহান নাম থেকে বের করো আপনি যদি বলেন যে যারা আল্লাহকে স্মরণ করছে তাদেরকে বের করতে বলছেন তাহলে তো সব কাছেরও বের হয়ে যাবে কারণ পবিত্র কুরাণ আল্লাহ তারাই বলছেন যে ওই যখন তারা নৌকায় আরোহণ করে দাউল্লাহ মুখলিস আলাহুদ্দিন ওইদা রকিবিন ফুলকি যখন তারা নৌকায় আরোহণ করে দাউল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকে মুখলিস আলাহুদ্দিন এখলাসের সাথে বুড়ি গাঙ্গা বাই যে আমাদের যমুনা মেঘনা নদীতে যদি গঞ্চ ঢুকতে থাকে এখানে হিন্দু মুসলমান যদি সব কি করবো আল্লাহ করতে থাকবো তা হয় বাস্তব অনেক ঘটনা আছে না তো দ্বারা যদি উদ্দেশ্য নেন যে ইমাম হবে না বলতেছে যে আল্লাহ সুবাহ কি উদ্দেশ্য নিছেন শুধু ফেরেস্টা দ্বারা মুমিনদের জন্য করে আবার আল্লাহ তালা জাহান নাম থেকে তাদেরকে বের করবেন যারা মুমিন তো আপনি একসাথে आम म एकदम व्यापक ला लिमान जे क्यों नाम पड़े ना तर नाम एक कथा ना एक तीन नम्बर कथा हल ला सलाम कि कथागुलो बल सामने स्पष्ट हो प्रथम विषय की होने तापूर्ण हादिस बी क्लियर जरा परिपूर्ण हादिस नाई আপনি যখন তারা যদি কোনো আপনাকে প্রশ্ন করে যে আপনি সুরাফ হাতেহা কেন পড়েন না তো আপনি বলবেন যে আপনি কেন সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলান না আপনি কি প্রশ্ন করবেন আপনি কেন সুরা অন্য একটা সুরা মিলান না পিছনে তারা শুধু সুরা ফাতেহা পড়ে আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে আমি সুরাফ আহতেহা আল্লাহ রসুল পড়তে বলছেন সাথে সাথে সুরাও মিলাইতে বলছেন কারণ মুসলিম শরীফের আদিতি আছে আবু শরীফের আদিতি আছে আপনি শুধু একটা করেন এক তাহলে প্রথমত তারা আপনার সামনে জালিয়াতি করে হাদিসের অর্ধেক বলতেছে দুই নম্বর হলো হল লাশ্য নিয়েছেন নামাজ পরিপূর্ণ হবে না কামেল হবে না আর আপনি উদ্দেশ্য নিয়েছেন যে নামাজ বাতিল হয়ে যাবেন নামাজ নষ্ট হয়ে যাবে বুঝতে পারতেছেন তাহলে এটা আপনি নিজের পক্ষ থেকে একটা অর্থ করেছেন এক তৃতীয়ত হলো যে এখানে ইমাম আহমেদ জাহের আব্দুল্লাহ রবিহানহ এবং সুফিয়ানি বলেছেন যে এই সুরা ফাতেহার পড়ার নির্দেশটা শুধু একা একই নামাজ পড়ার জন্য যে একা একা নামাজ পড়ে তার জন্য সুরাফাতেহা পড়া উচিত ইমামের জন্য মুক্তাদির জন্য না এই হলো তাদের প্রথম হাদিসের দলিল যেটা বুখারিতে তো বুখারির এই হাদিস দিয়ে আপনাকে খুব বিভ্রান্ত করার চেষ্টা করবে যে বুখারিতে আছে যে সুরা ফাতেহা পড়লেন নামাজ না পড়লেন নামাজ হবে না এই কথা আছে তো এই হাদিস থেকে এখন থেকে যদি আপনাদেরকে কেউ বলে যে বুখারিতে আছে সুরা ফাতেহা ব্যতীত নামাজ হবে না তখন কি আপনারা বলবেন না যে আপনি পরিপূর্ণ হাদিস বলেন মুসলিম থেকে হাদিসকে পুরো বলেন এক নম্বর প্রশ্ন করবেন দুই নম্বর প্রশ্ন করবেন যে লাদেশ্য কি এটা বলেন হাদিস থেকে তিন নম্বর হল যে এটা ইমাম না মুক্তির জন্য এটা নির্দিষ্ট করা যান হাদিস থেকে কটা প্রশ্ন থাকলো তিনটা এক নম্বর বলবেন যে হাদিস পুরো বলেন হাদিস পুরো বলেন দুই নম্বর হলো যে লামাজ সাথে হয়ে যাবে এর দলিল দেন আমি দুইটা দলিল দিছি যে খাদ্য উপস্থিত থাকলে নামাজ হবে না এরকম বলেছেন লা সলা ওইখানে আমাদের তিন নম্বর হল যে এটা যে মুক্তাদির জন্য মুক্তাদি নামাজ পড়লে নামাজ হবে না সুসুরা সাথে না পড়লে এটার দলিল দেন এই তিনটা সে দলিল দিতে পারবে বুঝতে কথা এবার আসেন তাদের দ্বিতীয় দলিল সময় শেষ হয়ে যাচ্ছে আবু হুদায়নহুর হাদিজ থেকে তারা দলিল দেয় মুসলিম শরীফের বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো আর সুরা পড়ল না খিদা আজুল এই নামাজটা অসম্পূর্ণ তিনবার বলছেন খিদা আজুল তিনবার বলছেন যে নামাজ অসম্পূর্ণ গাইরু তাম অসম্পূর্ণ নামাজ এই হাদিস দিয়ে তারা বলবে যে সুরাফ আতেহা না পড়লে নামাজ হবে না এখানে কি নামাজ হবে না বলা আছে না নামাজ অসম্পূর্ণ বলা আছে অসম্পূর্ণ কার নামাজ হবে না ইমাম না মুক্তাদি তা বলা আছে বলা নেই আমাদের আলোচনা কাকে নিয়ে মুক্তিকে নিয়ে ইমামকে নিয়ে একা নামাজ পড়তেছে তাকে নিয়ে না তাহলে তাদের এই হাদিস থেকে দলিলিত সহি না কেন হাদিসে বলা আছে যে নামাজ হবে না আপনি আগে দেখান যে এটা কাকের জন্য বলছে ইমামের জন্য বলছে না মুক্তাদির জন্য এই হাদিসে বলা নেই এক দুই নম্বর কথা হলো যে নামাজ হবে না এই কথা এহাদিসে বলা নাই এহাদিসে বলা আছে নামাজ অসম্পূর্ণ হবে অর্থাৎ নামাজ হবে নামাজ পরিপূর্ণ হবে না এই কথা বলা আছে তো নামাজ পরিপূর্ণ হওয়ার অর্থ কি নামাজ নষ্ট হয়ে যাবে আপনি বোতলে পানি ভরলেন পানি ভরে বললেন যে বোতলে পানি নেই এক কথা আর নামাজের বোতলে ভরা পানি নেই বা পরিপূর্ণ ভাবে বোতল ভরা নেই পানিতে এই কথা কি এক না অর্থাৎ আপনি যদি বোতলের কাছাকাছি মুখের কাছাকাছিও পানি নিয়ে আসেন তাও बोला जा बोतरे पानी आता बोलते बार पानी नाईबे तो प्रसुस्तर हादिसे बामज असम्पूर्ण और जो नाम आनी दाबी करलें नाम नाम बता प्रमाण करबें और असम्पूर्ण हर दलिल नहीं आसलें एक हादीसे हजरत अबूल्ला आनू के जिज्ञासा करते सागर जे इन्ना नाकून वराल इमाम আমরা অনেক সময় ইমামের পিছনে থাকি তখন আমরা কি করব। তো আগের হাদিসে যদি ইমাম ও মুক্তাদি দুইজনকে সামিল করত দুইজনের জন্য হুকুমটা থাকতো তাহলে কি ছাত্র আবার প্রশ্ন করত যে ইমামের পিছনে কি করব বুঝতে পারছেন না যদি আগের হাদিসে বলা হচ্ছে যে নামাজ অসম্পূর্ণ হবে ইমামেরও নামাজ অসম্পূর্ণ হবে মুক্তাদিদেরও নামাজ অসম্পূর্ণ হবে আগের হাদিসে যদি উদ্দেশ্য হতো তাহলে কি ছাত্র এটা বলতো যে ইমামের পিছনে কি করব এটা বলতো বলেন বলতো না তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে বলা আছে যে নামাজ হবে না সেখানে শুধু কি উদ্দেশ্য ইমাম উদ্দেশ্য একা কি নামাজ উদ্দেশ্য মুক্তাদের উদ্দেশ্য না কারণ স্পষ্ট ভাবে আবার জিজ্ঞেস করতেছে ছাত্র জিজ্ঞেস করতেছে যে আমি ইমামের পিছনে কি করব। তখন আবু হাজার তোমার কি বলেছেন বিহা বিহাফি না তুমি মনে মনে পড়ো কি পড়ো মনে মনে পড়ো মুখে মুখে পড়তে বলছে বলেন মুখে বলতে বলে নাই কি বলছেন করা মনে মনে কল্পনা করো মনে মনে করো এবার এরা আবার অনেক সময় বলবে যে মনে মনে পড়তে বলছে মানে মুখে পড়তে বলছে তো এরা দেখেন সময় এরা বলে যে মুখে করা করতে হয় কি মনে মনে তো মনে মনের যদি মুখে বলা বেদাত হয় তাহলে এইখানে যেটা মনে মনে সাহাবি পড়তে বলছেন সেটাকে আপনি কেন মুখে মুখে নিয়ে আসতেছেন বোঝেন নাই কথা নিতের সময় এরা বলতেছে যে নিয়ত করতে হবে কি এটা ঠিক আছে যে নিয়ত মনে মনে করতে হবে তো এরা বলতেছে যে যদি এটাকে কেউ মুখে বলে তাহলে বেধাত হবে তো সাহাবি আবু তুমি কি বল মনে মনে পড়ো সে বলবে যে না মনে মনে না মুখে পড়তে হবে মনে মনে পড়ার মুখে পড়া এক জিনিস না দলিল লাগবে না বুখারিতে আছে আল্লাহ তালা আমার উম্মতকে মাফ করে দিছেন মা আনসুসুহা। তাদের অন্তরে যে সমস্ত জিনিস উদিত হয় অন্তরে দ্বারা যে সমস্ত জিনিস কল্পনা করে যে সমস্ত জিনিস অন্ত অন্তরে ভাবে এগুলো আল্লাহ তলা মাফ করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মাফ করেছেন মা আলাম তা আমাল তা তাকাল্লাম যতক্ষণ না তারা এর উপর আমল করে অথবা মুখে বলে তাহলে অন্তরে পড়া আর মুখে বলা এক না বুঝতে পারছেন দসুন্সাল হাদিস যে যতক্ষণ তারা অন্তরে কোনো জিনিস ভাবতে থাকে ততক্ষণ আল্লাহ তালা মাফ করে দিছেন মুখে বললে গুণ হবে মুখে আমল করলে বাস্তবে আমল করলে আল্লাহ তালা গোনা লিখবেন এহাদিস থেকে বোঝা গেল যে অন্তরে পড়ার মুখে বলা এক না বুখারি এহাদিতে আছে বুখারিতে আছে যে ইমাম বুখারি নিয়ে আসতেন কালা কতা দা ইমাম কতা দা উনি বলছেন যে কেউ যদি তার স্ত্রীকে মনে মনে তালাক দেয় মনে মনে তালাক দেয় উনি বলছেন চলেই সেই তল্লামরা কেউ যদি তার স্ত্রীকে মনে মনে তালাক দেয় তাহলে কি হবে না ফলেই সে বিষয় ইন তালাক হবে না তাহলে বুঝে যাচ্ছে যে আবু রায় তালানু মনে মনে পড়তে বলেছেন মুখে মুখে পড়তে বলেননি ক্লিয়ার এরপরে তারা সর্বশেষ আবুদাউদ থেকে একটা হাদিসের দলিল দেয় হাদিসটা খুবই দুর্বল হাদিসের সনোৎস আমি বলতেছি এবং আবুদাউদ বলতেছেন হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আর নুসাইনি তাহলে হাদদাসানা মোহাম্মদ ইবনে সালামতার বলতেছেন আমার উস্তাদ আব্দুল্লাহনে মোহাম্মদানুফাইলি বর্ণনা করেছেন মোহাম্মদিনে সালামা থেকে মুহাম্মাদ মোহাম্মদিনে সালামা বর্ণনা করেছেন আন মোহাম্মদিনে ই মোহাম্মদিন থেকে মুহাম্মাদ মোহাম্মদিন বর্ণনা করেছে কার থেকে আন মখরুলিন থেকে তিনি বর্ণনা করেছে কার থেকে আন মাহমুদিনে রবি মাহমুদিনে রবি থেকে মাহমুদিনে রবি বর্ণনা করেছে উবাদেবনে সহমেদ থেকে আর উবাদেবনে সহমেদ হাদিস বর্ণনা করেছেন হাদিজের বাক্য কি যে আমরা একবার ফজরের নামাজে রসুল সাল্লাহামের পিছনে নামাজ পড়তেছিলাম সল্লাহবিনা রসুল্লাহ সালাম সাল্লাহ ফজরের নামাজ পড়লেন তো আর এই হিলাম পড়ার মধ্যে আটকে গেলেন পড়তে পড়তে তো নামাজ যখন শেষ করলেন তখন জিজ্ঞেস করলেন যে হালকা করুন হালফা ইমাম ই তোমরা কি তোমাদের ইমামের পিছনে নামাজ পড়ো তখন সাহাবিরা বললেন যে নাম হাজার হ্যাঁ আমরা কি রাত পড়ি তখন রসুল সাল্লাহাম বললেন যে তোমরা ইমামের পিছনে পড়ে না তবে শুধু নামাজ হবে না এখানে স্পষ্ট দিকে ফাতে পড়তে বলতেছে না আগের দুইটা হাদিছে মুক্তাদি ইমামের কোনো কথা নেই শুধু আছে কার কথা মুক্তাদের কোন স্পষ্ট কথা নেই শুধু আবুদাউদের এই হাদিসটাতে রুলস আলু সাল্লাম মুক্তাদিকেও সুরা ফাতেহা পড়তে বলেছেন যে সুরা ফাতেহা শুধু মুক্তাদিরা সুরা ফাতেহা পড়বে এই হাদিসে এই কথাটা আছে কিন্তু হাদিসটা দলিল দেওয়ার মতো না কারণ হাদিসটা খুবই দুর্বল কেন দুর্বল সংক্ষেপে বলতেছি প্রথমত এই হাদিসের বর্ণনার মধ্যে বলেছি ইমাম আবুদাউদ বর্ণনা করেছেন তার উস্তাদ আব্দুল্লাহ ইমনে মোহাম্মদ আর থেকে তার উস্তাদ হল মোহাম্মদ ইমনে সালামা তারুস্তা দল মোহাম্মদিনে ইসহাক তারুস্তা দল মাখরুন এই দুটো নাম মনে রাখবেন মোহাম্মদ নেহাক আর মাখরুল মোহাম্মদ নেবল রবি অনেকেই তাকে বিশ্বস্ত বলেছেন বাকি তার সম্পর্কে ইমামরা মারাত্মক মারাত্মক কথা বলেছেন হিসাম ইবনে উড়ুয়া সুলাইমান তাইমি ওনারা বলেছেন যে কাজ সে হল মিথুক কে মোহাম্মদিনে ইসহাদ কে কে বলেছেন তাইমি সুলাইমানিসাম ইবনে এরপরে ইমাম উনি বলেছেন আশাদু আহ আমি সাক্ষ্য দিচ্ছি সে মিথ্যু কে মোহাম্মদিনে ইস এরপরে ইমাম মালেক তার সম্পর্কে বলেছেন দাদুর দাদা দাজাদিলা সে একদম দাদজাল তার সম্পর্কে বলেছেন মোহাম্মদ নেশাক সম্পর্কে তো যার সম্পর্কে এরকম কথা বলেছে তার হাদিস গ্রহণ করা যাবে म कथा हल मोहम्मद अपराध आ मुदाल मुदाल माननेस्ता नाम गोपन कर एक उस्तर का वही उस्तर नाम बद दिए उस्तदे उस्तदे नाम बोले दे बोझ नाई बोझ आपनार उस्त आ আপনি একটা কথা আপনার উস্তাদের কাছে শুনছেন আপনি উস্তাদের নাম না বলে আপনি বললেন যে আপনি সরাসরি শুনছেন উস্তাদের উস্তাদের কাছে একে বলে কি আপনি যখন ক্লাসে পড়ছেন আপনি আপনার টিচার একটা কথা বলছে তো আপনি আর একটা স্টুডেন্টকে যখন বললেন যে স্যার এটা বলছে আপনি এটা না বলে কি বললেন যে আমি সরাসরি সারের সারের কাছে শুনছি তো মোহাম্মদীর যে সাকার আর একটা দোষ হল যে সে তার উস্তাদের নাম গোপন করে এক দুই নম্বর কথা হল মোহাম্মদিনের উস্তাদ হল মাখন তারও একই দোষ আছে সেও মুদাল্লিক সেও কি করে উস্তাদের নাম গোপন করে তো যারা যে সমস্ত বর্ণনাকারী উস্তাদের নাম গোপন করে উপরের উস্তাদের নাম বলে এদের হাদিস গ্রহণ করা যায় না এদের হাদিস কি হয় দুর্বল হয় বুঝতে পারতেছেন তাহলে মোহাম্মদ ইসাহাকের কয়টা অপরাধ একটা হল যে সে তার সম্পর্কে ইমামদা বলছেন সে মিথ্যুক দুই নম্বর হল যে সে উস্তাদের নাম গোপন করে মুজাল্লিশ আর মুজাল্লিশ আন সহ আরবি আন শব্দ দিয়ে বর্ণনা করছে এই জন্য এখানেও সে দুর্বল তিন নম্বর কথা হলো যে এই হাদিসে সে কয়েকটা কাজ করেছে কয়েকজন উস্তাদের নাম গোপন করছে এই হাদিসে মোহাম্মদ ইম্নে ইসাক যেমন ধরেন এই হাদিসে সাহাবি উবাদ সহমে ইমাম মাকহুল থেকে মোহাম্মদিনে ইসাক ই এবং ছাত্র তিনজন এক হল মোহাম্মদনে ইসহাক আরেক হল জাহদিমনে ওয়াকিদ আরেকজন হল এসিদি তো মোহাম্মদনে ইসাহ যেটা বলতেছে ইমাম মাকরুলের দুই ছাত্র উনারা বলতেছেন যে কথা সত্য না জাহেদিবনে উনি জাহেদিবনে ওয়াকিদ এবং এস ইদিমনি এজিদ উনারা দুজন বলছেন যে আমাদের উস্তাদ মাখুল তিনি হাদিস বর্ণনা করেছেন কার থেকে নাফে থেকে নাফে হাদিস বর্ণনা করেছে মাহমুদিনের রবি থেকে মাহমুদনের রবি সমের থেকে তো এই নামে তার উস্তাদের নাম ইয়ে করে উস্তাদের নাম মিটাই দিচ্ছে কঠিন হয়ে যাচ্ছে তার উস্তাদের নাম মাখরুল যে আমার উস্তাদ ধরেন যে ইনি হল শিক্ষক শিক্ষকের কয়জন ছাত্র আছে তিন জন আছে এ একজন এ একজন তো এই শিক্ষকের তিনজন ছাত্রের মধ্যে একজন হল মোহাম্মদ ইসহাক সে মোহাম্মদিন ইসহাক এই উস্তাদের কাছ থেকে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে উস্তাদের উস্তাদের নাম বলে নাই উস্তাদের উস্তাদের নাম না বলে তার উপরে দেওয়া আছে তার নাম বলে দিচ্ছে অর্থাৎ কথা ছিল যে মোহাম্মদ ইসাক তার উস্তাদ মাুল থেকে মাখুলের উস্তাদ নাফে নাফের উস্তাদলা মাহমুদ রবি নাফে মাঝখান থেকে বাদ দিয়ে মোহাম্মদ ইবনে এই শাক কি করেছেন মা থেকে সরাসরি মাহমুদ চলে গেছে মাঝখানে একদিন উস্তাদের নাম বাদ দি কটা অপরাধ হলো তিনটা এখন আবুদাউদ থেকে যদি আপনাকে কেউ এই হাদিস দেখায় বলতে পারবেন না যে এই হাদিসের একজন রাবিকে আপনি বলবেন যে রাবি কে কে আছে এখানে বলো মোহাম্মদ ইবনে থাক দুর্বল এক দুই নম্বর হল মোহাম্মদ ইবনে শাক মুদলিস তিন নম্বর হল এইখানে তার উস্তাদের নাম বাদ দিছে কারণ মাখুলের দুইজন যে ছাত্র আছে এবং তারা দুইজন মাখরুল থেকে ওই না কথা উল্লেখ করে তারপর বর্ণনা করছে তো একজন ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে তিনজন ছাত্রের দুজন ছাত্র একরকম বলতেছে আর একজন ছাত্র একরকম বলতেছে কারটা নিতে হবে দুইজনের নিতে হবে আর একজনের বাদ দিতে হবে শুধু এই অপরাধটাই করা নাই মোহাম্মদ নিশাক আর একটা অপরাধ করছে সেটা কি করছে পাঁচজন মাখরুলের টোটাল আটজন ছাত্র জন ছাত্র মাখরুল থেকে সরাসরি ওবাদ সহমেতা হাজি বর্ণনা করছে মাসখানে জন দাবির কথা নাই কয়জন দুইজন একজন হল নাসে আর একজন হলো মাহমুদিনের রবি পাঁচজন যখন মাখরুলের পাঁচ ছাত্র বলতেছে যে মাকরুল মাহমুদিনের রবি থেকেও বলে নাই নাফে থেকেও বলে নাই সরাসরি সাহাবি থেকে বলতে অথচ মাখন সাহাবির সাথে সাক্ষাৎ করে নাই দেখা সাক্ষাত হয় নাই তো যেই হাদিস তাহাবি বা অন্যরা সাহাবি থেকে বর্ণনা করে মাঝখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই তো সেই হাদিসটাকে মুরসাল বলে এটাও বলিন না পাঁচজন ছাত্র এরকম বর্ণনা করছে দুইজন ছাত্র মোহাম্মদ শাকের বিরোধী তাহলে কয়জন হলো মোট সাতজন অর্থাৎ সাতজন ছাত্র একদিকে আর একজন এক একদিকে নিবের কাঠটা সাতজনেরটা আর একজনেরটা বাদ তো পুরা হাদিসই দুর্বল হাদিসটা কি সম্পূর্ণ দুর্বল এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না তো যারা বললো যে নামাজে সুরা ফাতে পড়া ফরজ তারা কি কোনো দলিল দেখাইতে পারছে এর বাইরে তাদের আর কোনো দলিল নাই কটা দলিলের কথা বলছি তিনটা দলিল আপনাকে যদি কেউ বলে যে ভাই নামাজে আপনি তো সুরা ফাতে পড়ান আপনার নামাজ হবেন আপনি বলতে পারবেন না যে তোমার দলিল আছে কোন সে বলবো যে হ্যাঁ বুখারির হাদিস আছে আপনি কি বলবেন বুখারির হাদিস অর্ধেক পড়বেন না মুসলিম থেকে হাদিসটা পুরো পড়তে হবে শুধু আল্লাহ রসুল সুরা পাচায় পড়তে বলেন নাই সুরা পাচায়ের সাথে আরো সুরা পড়তে করছেন আপনি আরো সুরা পড়েন না যেহেতু তাহলে আপনারও নামাজ হয় না আপনি কি বলে দিবেন আপনি শুধু সুরা পাচায় পড়েন দেখেন আরো কিছু কথা বলতেছে আমাদের দলিল সংক্ষেপে বলে যায় সুরা আরাফের আফের দুইশো চার নম্বর আয় মনে রাখতে পারবেন না সুরা আরাফের। দুইশো চার নম্বর রায় আল্লাহ তালা বলেছেন যে যখন কুরান তলা করা হয় সস্তমিউল আহু মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো কি করো চুপ থাকো চুপ নামাজের মধ্যে কুরান তলাত হচ্ছে আর আল্লাহর আদে সমন্ব করতে পারবেন আপনি আল্লাহ তালা কি বলতেছেন যে কোরআন তলাত হলে তুমি শোনো মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো আপনি বললেন যে না আমি শুনবো না আমি কোরআন পড়বো নামাজ পড়তে বলছে কে আল্লাহ আল্লাহ তালাই বলছেন কি কোরআন তেলাহাত হলে চুপ থাকো আপনি কেন আল্লাহর হুকুম অমান্য করতেছেন কোরআনে সুরা আরফের দুইশো চান নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্ট বলতেছেন যে কোরআন তেলাহাত হলে চুপ থাকতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি কি করলেন নিজের মন মতো করে আপনি সুরা পাচায় পড়া শুরু করলেন এজন্যই জন্যই দেখবেন যে তার ও ইমাম আমি যে তার ইমামের কথা বললাম তারা কি দলিল ছাড়া বলেছেন যে মুক্তা দি পড়বে না हम सबसे शक्तिशाली दलिल कुरान इमर कथा उन्नी जषेध कर दलिल कुरान कुरने पड़ते निषेध मुक्त इमाम जखन पढ़ कुरने की बोलते सुनते चुप थकते आनी कुरानर हुकुम अमान्य कर कुरान हुकुम अमान्य करदी हादिसर अर्धेकेंहले हादी थ এইটা কি আহলে হাদিসের পরিচয় যে কোরআনের হুকুম অমান্য করে হাদিস বললো তাও আবার অর্ধেক হাদিসের অর্থ বর্ণনা করলো তাও নিজের পক্ষ থেকে আপনাকে কোরআন আগে মানতে হবে কি মানতে হবে কোরআন কুরআন আল্লাহ তালা কি বলছেন কিরাত যখন পড়া হবে কোরআন যখন পড়া হবে তখন চুপচাপ শুনতে হবে কার আদেশ আল্লাহর আদেশ আমরা কাকে মানবো আল্লাহ তালাকে মানবো আমরা রসুলকেও মানবো আমরা বুখারি অননবো বুখারি থেকে দলিল দিচ্ছি একটু তো দেখেন এই হল আল্লাহর আদেশ মুসলিম শরীফে আবু মুসা শাহরি রাজান থেকে হাদির বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন বলেন আবু মুসা রাজ একদম সহিদি যে তিনি আমাদের সামনে খুদবা দিলেনা আমাদের সুনত শিখালেন আর আমাদের নামাজের পদ্ধতি শিখালেন বললেন যে ইদা ফলুম যখন তোমরা নামাজ পড়বে তোমরা কাতার সুটা করবে তোমাদের মধ্যে থেকে একজন কি হবে এখানে দেখেন স্পষ্ট হুকুম দিচ্ছে আল্লাহ তালা কার কি কাজ ইমামের কাজ কি মুক্তির কাজ কি ইদা কাব্বারা ইমাম যখন তাকবির বলে তোমরা তাকবির বলবে ইমাম যখন তাকবির বলবে তোমরা কি বলবে থাকবির বলবে যখন পড়বে তোমরা চুপ থাকবা কি করবা চুপ থাকবা কারিয়া পড়লেন আমার ধরনের সে কার বিরোধী হলো কুরআনের বিরোধী সহি হাদিসের বিরোধী হল সহিদিস স্পষ্ট রসুল বলতেছেন যে ও ইজা করা ইমাম যখন কোরআন পড়বে ইমাম যখন তেলা করবে ফন তুমি চুপ থাকো কারাদেশ প্রথম সদস্য মুসলিম শরীফের হাদিস চারশো চার নম্বর হাদিস মনে রাখবেন আপনার নিজেরা দেখে নিতে পারেন ইস্তমি ফাউন্ডেশনের মুসলিম শরীফ এরপরে এই হাদিসটা ইমামদের মতন একদম সহি হাদিস একইভাবে হজরত আবু হুরের কারণ হাদিস রয়েছে কার হাদিস সহি এটাও সহিদি ইমাম মুসলিম মুসলিম শরীফে স্পষ্টভাবে আবু হুরাই রাজা হাদিস সম্পর্কে বলছেন হাদিসটা আমার কাছে যাতে তোমরা তার অনুসরণ করো ইমাম যখন ইজা কাব্বার সাকাব্বিরু ইমাম যখন তাকবির বলে তাকবির তাহারিমা তখন তোমরাও তাকবির বলো ইমাম যখন পরে তোমরা চুপ থাকো বলেন সুভায়ান্লাহ রসুল সাল্লাহ সালামের আদেশ কি যে ইমাম কিরাত পড়লে আমরা কি করব চুপ থাকব আর এরা বলতেছে সাথে পড়তে হবে নামাজ হবে না আল্লাহ বললেন কুরান শরীফ পলা হলে চুপ থাকো রসুল বললেন কুরান শরীফ পড়া হলে চুপ থাকো আর আল্লাহর কথাও মানলো না রসুলের কথা মানল না আবার নিজেকে দাবি করতেছে আমি আলে যে আল্লাহকে মানে না রসুল সাল্লাহসালামের কথা মানলো না সে কিভাবে আলে দিছে ভাই বুঝতে পারতেছেন কথা একদম দুইটা হাদিস বলেছে দুইটা হাবিস এবার বুহারি থেকে শোনেন হাদিফ তো বুহারিতে বলেছেন যে ইজা কালিব আমিন ইমাম যখন কি বলবে গাইরুল মকদুব আলিহিম বলবে তোমরা আমিন বলবা গাইরুল মকদুব কি ইমাম বলতেছেন আপনিও বলতেছেন শুধু ইমাম বলতেছে রাসুলসাম বলছেন বুখারি এহা দিতে আছে ইজা আম্মানি কারি একমাত্র পড়ে যে পড়ে তাকে কি বলে কারী বলে যে কোরআন পড়ে তাকে কি বলে কারি বলে তো মুসলিম শরীফে বুখারি শরীফে রাসুলসালাম বললেন পড়বে কে গাইরুল মাকদুবে আলিম পড়বে কে ইমাম আপনি যদি পড়তেন তাহলে রাসুল আসলাম বলতেন যে তুমি যখন পড়তেছ তখন তুমি গাইরুল মকদুবে আলিম পড়ে আমিন বলবে রাসুল সালাম ওটা বলেন নাই রাফুল সালাম কি বলেছেন রাসুল সালাম বলে বলেছেন যে যখন ইমাম গাইরুল মাকদুবী আলিম করবে তুমি যখন আমিন বলবা তার মানে তোমার কি করতে হবে এটা খেয়াল রাখতে হবে যে ইমাম কখন গাইরুল মাকদুবি আলিম বলতেছেন তখন তুমি কি বলবা আমিন বলবা একটা মাত্তা বলি শেষ হয়ে সময় কেউ যদি মাসমুখ হয় কি হয় মাসমুখ মানে কি ইমাম সাহেব অর্ধেক নামাজ পড়ে ফেলছেন মানে ইহদিনা সেরাও মুস্তাকিম তখন আপনি এসে আমাজে सरि ए करब मत तो सुरा तो सुरा पाते नष्टे इमाम साहेब की करते सुरतल मुस्तकिन पेन गकदूबार दल लीन पड़े आम दिल आनी केवल सुरफ पाते शुरू कर ली करबन ए सुरफ आते कव शुरू कर इमाम साहेब सुरफाते शेष तो रासुल इमाम सहेब ग मकदूबार दल्लिन बुम्बा अमिन बोलो আপনি ওদিকে সুরা ফাতে পড়তে আছেন এদিকে ইমাম সাহেবের সুরা ফাতে আসে আমিন কি বলবেন আপনার সুরা ফাতে পড়া বাদ দিয়ে আমিন বলে আবার সুরা ফাতে পড়বেন কি করবেন কি জিজ্ঞেস করবেন যদি আপনাকে বলে যে মাত্রা যদি কেউ বলে এই কথা যদি আপনাকে বলে যে ফাতে পড়তে হবে তো বললেন যে অনেক সময় তো মানুষের দেরি এসে দেখলেন যে ইমাম সাহেব সুরা ফাতে আর করে আপনি যখন সুরা ফাতে পড়া শুরু করছেন অথচ আমিন আপনাকে বলতে বলছে আপনি কি করলেন ইমাম সাহেবের যখন আমিন বললো সুরা গরিন মাকদুব দলিন বলল তখন আপনি সুরা ফাতে পড়া বাদ দিয়ে আমিন বলে আবার সুরা ফাতে শুরু করলেন এখন হাতিস আছে নিজেদের বানানো নিয়মরা সুলসুলাম চুপ থাকতে বলছেন আল্লাহ তারা চুপ থাকতে বলছেন নিজে একটা উদ্ভাবিত মাত্রা দিয়ে দিল দিয়ে এভাবে মানুষকে বিভ্রান্ত করতে বুঝতে পারতেছেন কথা এরা দেখেন আহ আমিন শব্দ রাখুন একটা ঘটনা বর্ণনা করছে উনি রমজানে খতমে তারা বি হয় না সাতাশে রমজানে এক মুক্তি দেখেছে তোরা বলতেছে যে আজকে আমাদের খতম আজকে আমাদের খতম তো তখন আমি সদ্য রকমতলে বললেন যে তোমাদের তো খতম না খতম হলো ইমাম সাহেবের আর তোমাদের ফাতে হা খতম তোমরা তো শুধু সুরা ফাতে পড়তে তাই না তো তোমাদের খতম হলো সুরা ফাতে খতম আর ইমাম সাহেবের হল পুরো কোরআন শরীফ খতম তো আল্লাহর কাছে যখন দোয়া করবা যে হে আল্লাহ আপনি ইমাম সাহেবের পুরো কোরআন শরীফ খতম আর আমাদের সাথে খতম কবল করেন বোঝেন না কারণ ইমাম সাহেবের পড়া যদি আপনার জন্য পড়া না হয় ইমাম সাহেবের পড়া যদি আপনার পড়া না হয় তাহলে তো আপনি সারানন্দ শুধু সাথে দাঁড়াই ছিলেন আপনার তো পড়া হয়নি আপনি তো শুধু সুরা সাথে পড়ছেন তাহলে আপনার খতমটা কি সুরা পাথে খতম আর ইমাম সাহেবের পুরো কোরআন খতম আর আমরা বলি যে আমরা পুরো ফাঁসেয়ারো খতম দিই আবার পুরো পুরানের খতম দিই কারণ আল্লাহ রসুল বলে গেছেন যে ইমামের পড়া মুক্তাজির জন্য যথেষ্ট তার তারপর ইমামের পড়া মুক্তাজির জন্য যথেষ্ট তো হে হাদিস মুসাল্লাফি ইবনা সাহেব তিন হাজার আটশো বিশ নম্বর হাদিস মুসাল্লাফি ইবনা সাহেব হাদিসের সনদ বলে যাচ্ছি ইসমাইল হাসান ইবনে জুবাই ইবনা আব্দুল্লাহ আব্দুল্লাহ রাজি আসলাম বলছেনের কেরাত মুক্তাদের কিরাত না ইমামের কেরাত যদি মুক্তাদের কেরাত না হয় তাহলে তো আপনার কি করতে হবে পুরো করা পুরাণী খতম দিতে হবে নাহলে রমজানে আপনার খতম হবে না তোরা পাঠা হবে এরা শুধু আর পাঁচ এরা শুধু ইয়া করে না কুরানের বিরোধীদের না এদের এমন ভাবে এদের আল্লাহ মোহর মেরে দিতেন আপনার কোন দলিল মানবে না এদের কাছে যদি দেন তা না মেরাজের রাত্রে রসমুল সাল্লাহ আলী সাল্লাম বাইতির মোকদ্দাতে গিয়েছিলেন গিয়েছিলেন কিনা তখন সব নবীদের নামাজ পড়াইছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আপনাকে আমি আর কোরআন অন্যের পিছনে সমস্ত নবী কি করছেন নামাজ করছেন অন্য কোন নবী সুরাস দেওয়া হয় নাই তারা সুরাস জানতেন না রাসুল সালাম সুরাস জানতেন তো সুরফাতে পড়ছে। একা রাসুল পড়ছেন আর এক লক্ষ চব্বিশ হাজার নবীরা পড়ান নাই তো আপনি যদি এক লক্ষ চব্বিশ হাজার দরিল এদের কাছে দেন মানবে না শেষ জীবনে সর্বশেষ যে নামাজ পড়ছেন ওই নামাজে দুই সাহাবের কান্দে বর করে মসজিদে আসছেন মসজিদে এসে কি দেখছিলেন হজরত আবু কাস্তিদিকাজার নামাজ পড়াচ্ছেন তো আবু কাস্তিদিকাজ টেনপালান যে রাসুল এসেছেন তখন আবু বক্কা সুদ্দিক পিছনে চলে আসলেন আবুকা সুদিকাজ নামাজ পড়তেছিলেন না সুরা ফা পড়েছেন না সুরা শেষ করে কিরাপ করতেছিলেন আবুরাজ যখন গেছেন তখন আবু বক্কা সুদ্দিক ওইখানে স্টপ করে পিছনে চলে আসছেন রাসুল সাল্লাহামকে ইমাম বাড়াই দিচ্ছেন আর রাসুল যেখান থেকে আবুবক্কা পড়া শেষ করেছে ওইখান থেকে পড়া শুরু করছে সুরা পড়েছেন শেষ নামাজ মসজিদে নবীতে রাসুলসুলের শেষ নামাজ শেষ নামাজে সুরা ফাতেহা পড়েন নাই আবুদি কাজেরতন সুরাফা পড়ে একটা সুরা পড়তেছিলেন যে পর্যন্ত আসছেন এরপর থেকে রাসুলসালাম পড়া শুরু এই কথাটা ইমনি মাজাতে আছে সুরার কথা যে রাসুলসুল আবুকা সিদ্দিক পড়তেছিলেন তখন পিছনে চলে আসেন মুস্তে আহমাদে স্পষ্ট সুরার কথা আছে ওরা তো বলবে যে কোন পর্যন্ত পড়েছেন তা তো আপনি জানেন না তো এখানে স্পষ্ট মুস্তাদা আহমদে এবং ইবনে মাজাতে স্পষ্ট বলা আছে যে সুরা ফাতেহা শেষ করার পরে একটা সুরা করতেছিলেন আবু কাসুল সাল্লাহামের সর্বশেষ আমল কি ছিল সুরা ফাতেহা ছাড়া নামাত পড়াইছেন আবু কাউ সুরা ফাতেহা রসুলের জন্য যথেষ্ট হয়েছে রসুল সাল্লাহ সুরা ফাতেহা এক লাখ চব্বিশ হাজার নবীদের জন্য যথেষ্ট হয়েছে তো আপনার ইমামের ফাতেহা কেন আপনার জন্য যথেষ্ট হবে বোঝেন নাই মাসনা ক্লিয়ার সবার কাছে এখন বলতে পারবেন না ইনশাআল্লাহ বুখারিতে বুখারিতে একদম একটা অধ্যায় আছে যে সুত্রতুল ইমাম ইমামের সূত্রা তার পিছনে যারা আছে তাদের সূত্রা ইমামের সামনে একটা কাঠি রেখে দেন একটা সূত্রা রেখে দেন পুরা জামাতে সবার জন্য যথেষ্ট যথেষ্ট না সবার একটা সামনে সূত্রা তো ইমামের সূত্রা যদি সবার জন্য যথেষ্ট হয়েছে ইমামের পড়াটা সবার জন্য কেন যথেষ্ট হবে না ইয়াতে আছে বলেছেন ক্ষুদা ছাড়া কি হয় না জুমা নামাজ হয় না তো আপনারা সবাই ক্ষুদা পড়েন একজনের ক্ষুদা পুরো জামাতের জন্য যথেষ্ট হচ্ছে আবার ইকামত ছাড়া জামাত হয় না আপনারা সবাই ইকামত বলেন একজনের ইকামত পুরো জামাতের জন্য যথেষ্ট হচ্ছে আজান ছাড়া কি হয় না নামাজ হয় না একজনের আজান পুরো মোহল্লার জন্য যথেষ্ট হচ্ছে তো একজনের ইমামের পড়া কেন মুসল্লিদের জন্য যথেষ্ট হবে বলেন কুরাণে বলতেছে চুপ থাকবে হাদিসে বলতেছে চুপ থাকবে রসুল সরালাম আমন বলতেছে চুপ থাকবে আপনি বলতেছেন পড়তে হবে কার কথা মানবাহি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে কারোর কথা পেশ করে না কুরানে চুপ থাকতে বলেছে দুইশো চার নম্বর হয়েছে কোরআন মানবো আবু মুসা রাজন চুপ থাকতে বলেছে আবু হুরাই রাজন চুপ থাকতে বলেছে আপনি চুপ থাকবেন আর এটা শুধু এই যে শুধু এই আহলে হাদিসরা যে বলেছে কোন ইমাম বলেন নাই ইমাম আহমদ বলেছেন যে মাদম মিন আহেল ইসলাম আমি কোনো মুসলমানকে এই কথা বলতে শুনি নাই যে ইমামের পিছনে সুরাফ আচেয়া না পড়লে নামাজ হবে না এ কথা আমি কোন মুসলমানকে বলতে শুনি নাই কে বলছেন ইমাম আহমেদ ইবিয়া এরা নাসিরুদ্দিন আলমানির কথা বলে অথচ নাসিরুদ্দিন আলমানি ইমাস ওদের সাথে নাই নাসিরুদ্দিন আলমানিও বলেছেন কি যে ইমামের পিছনে ইমাম যদি জোরে কিরাত পড়ে মুক্তাজির জন্য সুরাফ আচেয়া পড়া লাগবে না আপনি যদি কিচ্ছু মনে না থাকে এরা বলবেন যে তুমি তো নাসিরুদ্দিন আলমানির কথা বলো আলমানি কি লিখেছে সেটা দেখাও হিফাত বাংলা অনুবাদ পাওয়া যায় বাংলা অনুবাদ পাওয়া যায় এর শুধু এটুকু জিজ্ঞেস করবেন তাহলে অবস্থা খারাপ হয়ে যে বলবেন যে নাসিরুদ্দিন আলমানি কি লিখেছে সেটা দেখাও ইদনে তাইমিয়া কি লিখেছে সেটা দেখাও ইমাম বুখারি জুজুল কিরা হলফাল ইমাম নাম একটা কিতাব লিখছে ইমামের পিছনে কিরাত পড়ার ব্যাপারে ইমাম ইদনে তাইমিয়া ইমাম মুখারিদের কিতাবের বিরুদ্ধে আরেকটা কিতাব লিখছেন আল ইলমাম বেহকিল কেরা হালফাল ইমাম তো কেউ যদি আপনাকে বলে যে ইমামের পিছনে সুরাফ আছে না পড়লেন আমাজ হবে না আপনি বলবেন যে আলবানির সিফাদু সলা বইটা নিয়ে আসো সলা নামে যে বইটা আছে ওই বইটা নিয়ে আসো কি বলা আছে এটা পড়ে শোনাও দেখবেন এ আর পড়বে না ইদনে পাহিয়া কি বলছে সেটা শোনাও আর পড়বে না আলহামদুলিল্লাহ সাহাবে ইকরাম রাজি আল্লাহ তালুমের যুগ থেকে সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা যেভাবে নামাজ পড়তেছে আমরা সেভাবে নামাজ পড়বো নাকি অল্প গুটি কয়েক কিছু লোক আমাদের সমাজে নতুন ভাবে উদযাপিত হয়ে নতুন নতুন রাস্তা বলতেছে তাদের অনুযায়ী নামাজ পড়বো বলেন পুরা উন্মতের নামাজ পড়বো আমরা আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে পড়বো রসুল যেভাবে বলেছেন সেভাবে পড়বো আল্লাহান আমাদেরকে তৌফিক দান করুন ও